السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفا والصلاة والسلام على من لا نبي بعده قال تعالى ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال تعالى فلعلك باخر نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا وقال تعالى مسلم منذبون اسلام পুতি অনেক অনেক দৌদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলহি আজকে যে বিষয়ে কিছু আলোচনা করার ইচ্ছা করেছি সেই বিষয়টির শিরোনাম হচ্ছে আহলে হাদিজ এবং হানাফি উভয়কে জানুন উভয়ের নীতিকে জানুন মূল নীতিকে চিনুন বন্ধুগণ বিষয়টি এ কারণেই উপস্থাপন করছি যে আজ গ্রামেগঞ্জে অনেক শোভায় অনেক জালসায় আর মিডিয়ায় ইন্টারনেটে ফেসবুকে আহলে হাদিস এবং হানাফি এই দুটি নাম বিশেষ করে শোনা যাচ্ছে দেখা যাচ্ছে এ বিষয়ে তর্ক বিতর্ক হচ্ছে কিন্তু আহলুল হাদিস কারা তাদের মূল নীতি কি তারা কি চায় এবং হানাফি কারা হানাফি মাঝাবের অনুসারী কারা তারা কি চায় তাদের মূলনীতি কি তাদের উদ্দেশ্য কি এ বিষয়ে আমরা অনেকে জানি না সে কারণে অনেকে এই বিষয়টি মন্দ মনে করে দূরে চলে যায় আবার কেউ মনে করে এটা একটি দুই দলের মতভেদ বা ঝগড়া সে কারণে এই ঝগড়ায় না পড়াই ভালো বলে সেখান থেকে কেটে যায় আর কেউ এ সম্পর্কে কিছু তো আখ্যাই করে না তবে মুসলিম সমাজকে মুসলিম জাতিকে এই বিষয়ে জানা দরকার যারা বিশেষ করে ইসলাম সম্পর্কে জানতে ইচ্ছুক এবং ইসলামের খুঁটিনাটি আর ইসলামের যে সমস্ত দল ও মতবাদ বর্তমান যুগে আছে সে সম্পর্কে কিছু জানতে চায় বুঝতে চায় তাদের জন্য অবশ্যই বিষয়টি ক্লিয়ার করে দেওয়া বুঝিয়ে দেওয়া আমাদের কর্তব্য তাই এই বিষয়টির প্রতারণা তাই এই বিষয়টির অবতারণা বন্ধুগণ বিষয়টি জানার আগে আমাদের জানা দরকার যে হানাফি কাকে বলে বা হানাফি মাঝহাবি মানুষ কাকে বলে যে ব্যক্তি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যার নাম নহমান বিন সাবেদ যিনি কুফায় জন্মগ্রহণ করেছিলেন ইসলামের এক বিশেষ পণ্ডিত যার জন্ম একশো পঞ্চাশ যার মৃত্যু যেই সমস্ত লোকেরা ইমাম আবু হানিফার রাহমাতুল্লাহ আলের ফতোয়া এবং ফারায়েজ তার গবেষণার সারাংশ কিংবা তাকে কেন্দ্র করে তার ফতোয়া এবং ফারাইজকে কেন্দ্র করে যে সমস্ত বিধিবিধান রচিত হয়েছে আর লোকেরা তার সেই রচিত বিধিবিধানকে কোড অফ লাইফ হিসাবে ইসলামী জীবন ব্যবস্থা হিসাবে পুরোপুরি অনুসরণ করে থাকেন তাদেরকেই সাধারণত হানাফি বলা হয় আমি হয়তো আপনাদের বিষয়টি বুঝাতে বিশেষ পণ্ডিত তিনি তার গবেষণা অনুযায়ী ইসলামের সম্পর্কে যা কিছু বলে গেছেন বিভিন্ন বিষয়ে যে সমস্ত ফতোয়া দিয়েছেন যে সমস্ত সমাধান দিয়েছেন হুবহু সে সমস্ত জিনিসকে যারা অনুসরণ করেন তাদেরকে হানাফি বলা হয় এবার জানা দরকার যে আহলুল হাদিজ কাকে বলা হয় আহলুল হাদিজ আহল মানে হচ্ছে ওয়ালা বা অধিকারী আর হাদিসের আসল অর্থ হচ্ছে আল্লাহ রসুল সাল্লামের কথা কাজ ও মন কে হাদিস বলা হয় তাহলে হাদিস ওয়ালা বা হাদিসের অধিকারী বা ধারককে আহলুল হাদিস বলা হয় তবে এখানে বলে দেওয়া উচিত হবে যে শুধু হাদিসের অনুসারীকে আহলুল হাদিস বলে না আহলুল হাদিসদের যারা বিশেষ বিশেষ পন্ডিত সুরু যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত তারা সবাই একথা ক্লিয়ার করেছেন যে আহলুল হাদিস অর্থাৎ যারা কোরআন এবং সুননতের অনুসারী তার সাথে সাথে কোরআন এবং সুননতের পর সালাফে সালহেদ আমাদের পূর্ব সুরীদের অনুসারী তাদেরকে আহলুল হাদিস বলা হয় কোরআনের অনুসারী আবার কেমন করে ধরা হবে বন্ধুগণ আল্লাহ আব্বুল আল আমিন কোরআন কয়েক স্থানে হাদিস বলেছেন সে কারণে আহলুল হাদিসগণ কোরআন এবং সুনত দুটিকে হাদিসের অর্থে নিয়েছেন যেমন তুমি নিজের নিজের কে হালাক করে দিবে ধ্বংস করে দিবে যদি তারা এই হাদিসের উপর ইমান না নিয়ে আনে এই হাদিসের উপর মানে এই কোরআন মজিদের উপর ইমান না নিয়ে আনে তাহলে মনে হয় তুমি নিজেকে ধ্বংস করে দিবে তো আল্লাহ এই কোরআন মজিদের পর এই আয়াতগুলির পর আর কোন হাদিসের উপর তুমি ইমান আনবে অর্থাৎ তিনি কোরআন মজিদ হাদিস বলেছেন তাই আহরুল হাদিসের অর্থ যে ব্যক্তি কোরআন এবং হাদিসের অনুসরণ করে কোন এক ব্যক্তির মত মানহাজ এবং মৃতির উপর চলে চলার চেষ্টা করে সেই ব্যক্তিকে আহলুল হাদিস বলা হয় বন্ধুগণ এই সমস্ত তর্ক বিতর্কের সময় অনেক আহলুল হাদিস মনে করেন যে হয়তো হানাফিরা পুরোটাই ভ্রষ্টিকাংশ হানাফি এটা মনে করেন যে হাদিসরা আহ পুরোপুরি ভ্রষ্ট কিন্তু কে ভ্রষ্ট নয় কি এটা দেখা হয় না সাধারণ মানুষ সেটা দেখে না এবং মনে করা হয় উভয় দলের লোকেরাই মনে করে যে হয়তো দুজনের মধ্যেই বড় বড় মতভেদ আছে মিলনের কোনো সম্ভাবনাই নেই কিন্তু বন্ধুগণ আলোচনার শুরুতেই একটি কথা বলে দিতে চাই যে উভয় দলের মধ্যে যদিও আহলে হাদিস একটি দল নয় এটি একটি আদর্শের নাম তবুও এখানে দল হিসাবে আমি আখ্যায়িত করছি এই কারণে যেহেতু দুই জামাতের কথা এখানে বলা হচ্ছে হানাফি মাজহাবের মানুষ বা হানাফি মাজহাব অনুসরণকারী আর আহরুল হাদিস কোরআন এবং হাদিসের অনুসরণকারী ইসলামের মিল। ইসলামের স্তম্ভ সেগুলি হচ্ছে পাঁচটি এক নম্বর কালেমায় তফেদ ইহা ইহার সাক্ষী দেওয়া আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করা জাকাত প্রদান করা রোজার মাসে রোজা রাখা আল্লাহ করা এই পাঁচটি ইসলামের বিশ্বাস করেন এবং বিশ্বাস করেন অনুরূপ ইমানের ছয়টি রুপুন আছে আল্লাহ হাবুল আলমিনের প্রতি বিশ্বাস আলীমান বিল্লাহ ওয়া মালাহ তার প্রতি বিশ্বাস ওয়া তার কিতাব সমূহের প্রতি বিশ্বাস এবং ছয়টি হচ্ছে ইমানের মূল রূপন বা স্তম্ভ এই ছয়টিকে যেমন হানাফিরা বিশ্বাস করে তেমন আহালে হাদিস কোনও বিশ্বাস করে আর এই দুইটি জিনিসে আহলুল হাদিফ এবং হানাফি অবশ্যই এক হয়ে আছেন এবং এই মূল নীতিতে তারা এক যদিও এর ব্যাখ্যা বিশ্লেষণে তখন মতভেদ দেখা দিয়েছে যাই আমি এই কারণে এই পয়েন্টটি তুলে ধরলাম যেন আলোচনা শ্রবণকারী ভাইয়েরা জানতে পারেন বুঝতে পারেন যে দুজনের মধ্যে যদি মতভেদও থাকে তো ইসলামের মূল বক্তব্যে আসলে কিন্তু মতভেদ নেই যদিও এই সমস্ত মূল বিষয়গুলির বিশ্লেষণের সময় কিছু মতভেদ দেখা যায় বন্ধুগণ এরপরে আমি আজ আপনাদেরকে যে মূল মতভেদটির দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি বা যে মূল মতভেদির দিকে আমি আপনাদেরকে মানে জানাতে সেই মূল হচ্ছে আসল কারণ উভয় দলের মধ্যে মাসলা মাসাইলের মতভেদের সেই কারণটি কি আহানাফ বা হানাফি মাজহবের অনুসারী লোকেরা মনে করেন मैंने विधि विधान आबू हानीफातार इमाम तरह निजे बक्त्य हल इमामीफा रहमतुल्ल आल अनुसरण करते इमाम आबू हानीफ अहमतुल्ला आल जीवन ইসলামের গবেষণা করতে করতে যাবতীয় বিষয়ে যা কিছু ফেসলা দিয়েছেন সেই সমস্ত যাবে না এটা হচ্ছে মূল বক্তব্য আপনারদের এই বিষয়টিকে আরবি পরিভাষায় তাকলিফ বলা হয় বাংলা শব্দে আমরা বলি তকলিফ যার অর্থ হচ্ছে ইমাম সাহেব যা কিছু বলেছেন কি দলিলের কারণে বলেছেন না বলেছেন সেদিকে ভূক্ষেপ না করে পুরোপুরি অনুসরণ করাটাকেই বলা হয় তকলিদ এরকম করতে হবে হানাফি মজাহের মূল কথা এবং এরকম করাটাকে তারা অনেকে ফরজও বলেছেন ওয়াজেও বলেছেন আর অনেকে অবশ্যই করতে হবে এরকম বন্ধুগণ এরকম একজন লোকের অনুসরণ করতে হবে এ বিষয়ে আমরা দেখতে পারি দূরেমোক্তার প্রথম খন্ড একশো তিয়াত্তর যেটা মাক্তাবা জাকারিয়া দেবন থেকে ছাপানো হয়েছে সেখানে কথা ছাড়া তাহলে বুঝা যাচ্ছে তারা মনে করেন যে আমাদেরকে আমাদের ইমামের বা ইমাম আজমের অনুসরণ করতে হবে কোনো মতেই অন্য কারো ফতুয়া এবং কথা মানা যাবে না এই জিনিসটাকে বলা হয় হানাফি মাঝাব বা নম্বর নেগেটিভ সাইড হলো যে আমরা যখন এই দাবি করছি যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের বৃত্তুর পর কোরআন এবং হাদিস বা ইসলামের বিধিবিধানগুলিকে। সবাই আমরা বুঝতে পারি না সে কারণে যদি আমরা এই কথা বা এই বক্তব্য মানুষের মাঝে বলি যেমন আমরা একটু আগে শুনলাম তাদের বই থেকেও তাহলে প্রশ্ন আসে বা আপত্তি হয় এই যে এই কথাটি কি করান এবং শূন্যতে এসেছে যে আমাদের যে কোনো পৃথিবীর যে কোনো একজন পণ্ডিতকে বা ইমাম আবু হানিফা বিশেষ করে অনুসরণ করতে হবে এই কথাটা কি কোরআন এবং এসেছে। যদি কোরআন এবং হাদিসে এই দাবি না আসে তাহলে আমরা পুরা উন্মত্তে একটা এমন দাবির কথা বলছি যে দাবিটা কোরআন এবং হাদিসের বহির্ভূত একটা দাবি যেটার কোন দলিল নেই বন্ধুগণ তারা মনে করেন কোরআন আমি কোরআনকে সহজ করেছি উপদেশ নেওয়ার জন্য উপদেশ গ্রহণকারী আছে কি अल्लाह कुरान केवश्य के कुरान शरीफेरण करबुल आलमीन आतीसरण करो नबी सल्लामेर अनुसरण करो বন্ধুবোণ এটা ছিল প্রথম আপত্তি যে এরকম একটা দাবি বা এমন একটা শিক্ষা আমরা সমাজে ছড়াচ্ছি যেই দাবিটির কোরআন এবং শূন্যতে কোন দলিল নেই দ্বিতীয় আপত্তি হচ্ছে এই কথাটির এই যে এই কথার ফলে গবেষণার দরজা বন্ধ হয়ে যাবে যদি আমরা বলি যে ইসলাম ধর্মের যাবতীয় বিধিবিধান যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহ বলেছেন সেটাই মানতে হবে সেটাই করতে হবে তাহলে উনি যেই সময় যে গবেষণা করে গেছেন বা তার বিষয়গুলোকে নিয়ে তার গবেষণা চালিয়েছেন তারপরে আর অন্য মানুষকে কোনো গবেষণা করার দরকারই নেই কারণ ওটা ক্লিয়ার হয়ে গেছে অন্য বিষয়ে উনার মন্তব্য এবং বক্তব্য ছাড়া উনার বিশ্লেষণ ছাড়া অন্য বিশ্লেষণের প্রয়োজনে নেই সেজন্য এই তাকলিফ বা এরকম এক মাঝহা অন্ধ অনুসরণের একটা বড় আপত্তি হচ্ছে যে এখানে কোন ধরনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ চলে না এখানে কোন ধরনের গবেষণা চলে না এই হচ্ছে যে পঠন পাঠন পড়া শুনে গবেষণাবন্ধ হয়ে যাওয়া এ কারণে যে কোরআন এবং সুনক তিনি বেশি বুঝেছেন তিনি চূড়ান্ত ভাবে বুঝে গেছেন তারপরে তার উচ্চে আর বুঝার কেউ নেই যদি তার উচ্চে আর বোঝার কেউ না থাকে তাহলে নিচের গুলা আর বুঝে লাভ কি আছে এটি হচ্ছে এ বিষয়ের তৃতীয় আপত্তি এ বিষয়ের চতুর্থ আপত্তি হচ্ছে এই যে যদি আমরা একজন গবেষকের গবেষণাকেই চূড়ান্ত মনে করি পণ্ডিত কোন একজনের ফতুয়া ফারায় যদি ওয়াজিব বা জরুরি মনে করে মানতে থাকি তাহলে ইমাম আহবাদ বিন হাম্বালের গবেষণার আমার প্রয়োজন নেই তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আলহের গবেষণার প্রয়োজন নেই তাহলে এমাম শাহি রহমতুল্লাহ গবেষণার প্রয়োজন নেই গবেষক শ্রোতাদের মধ্যে যারা এ বিষয়ে জ্ঞান রাখেন তাদের একটি উদাহরণ আমি দিতে চাই যে গবেষণা করার সময় যদি কোনো মানুষ বাংলা সাহিত্য নিয়ে গবেষণা করে করার সময় যদি তাকে এটা বুঝিয়ে দেওয়া হয় বা বলে দেওয়া হয় বা তার উপর এটা জরুরি করে দেওয়া হয় যে বাংলা সাহিত্যে শুধুমাত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাই নেওয়া হবে বা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা নেওয়া হবে অন্যের নেওয়া হবে না কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নেওয়া হবে অন্যের নেওয়া হবে না তাহলে কি আর গবেষণা হবে আর না এ কথার কোনো কোনো কোনো আসলে কোনো দাম আছে পৃথিবীর কোনো গবেষকরাই কি এরকম কথা কি বলেছেন কিন্তু হানাফিমা যাবে এটাই হচ্ছে মূল কারণ যে কারণে অন্যদিকে গবেষণা হয় না বা তারা অন্যের কথা দাম দেন না পাঁচ নম্বর আপত্তি হিসাবে বলা যেতে পারে যে স্বয়ং আবু হানিফ রহমতুল্লাহ আলাই কথা বলে গেছেন যে আমি যখন মারা যাব তখন আমার গবেষণাগুলোকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে তোমরা মানবে আমার কথা ছাড়া অন্য কথা মানবে না সত্যিকার অর্থে মা বাবু হানিফা আহমে না তো এরকম কথা বলেছেন বিপরীত অনেক হানাফি লোকের সমস্যা হয়ে যায় তারা এটা মাঝহের বা হানাফি মাঝহবের সম্পর্কে একটা বা আর অন্য কিছু বলে আখ্যা মোট কথা হলো ভাই এই যে হানাফি মাঝহাব অনুসরণ করা মানে হলো এই যে শুধুমাত্র ইসলামের যাবতীয় ব্যাখ্যা বিশ্লেষণ যেটা এমাম আবু হানিফা এবং তার সাগিদরা গ্রহণ করেছেন বলে গেছেন তার উপরে থাকা ডানে বামে না যাওয়া এটা হলো হানাফিমের পথ পদ্ধতি এটা হলো মূলনীতি কিন্তু আহারুল হাদিসের মূল নীতি কি আহরুল হাদিস গড়ের মূলনীতি নীতি হলো এই যে পোরান এবং সুনত কোরআন এবং হাদিস পৃথিবীর প্রত্যেকটি মানুষ বুঝার ক্ষমতা রাখে যদি সে বুঝতে চায় যদি সে গবেষণা করতে চায় তাহলে সে গবেষণা করতে পারে কোরআন এবং হাদিসের যে সমস্ত কথা একজন সাধারণ মানুষকে বুঝে আসে সে মানুষ সে হিসাবেই আমল করবে আর যদি তার বুঝে আসে তাহলে তাদের সালাফে সালেহীন অর্থাৎ আমাদের পূর্ব সুরী সাহাবাহিক সাহাবাই গ্রামগণ তবে যেটা বুঝেছেন সেভাবেই আমল করা এখানে একটি কথা উদাহরণ উদাহরণস্বরূপ বলে দেওয়া দরকার যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যাবতীয় কথা যদি আমি মনে আমি বুঝতে না ইমাম সাহেব যেটা বুঝেছেন সেই অনুযায়ী করতে হবে তাহলে কোন মানুষকে আর ওটা পড়াশোনা করার দরকার নেই ওর মানে করার দরকার নেই কিন্তু সাহবাহিক রামদের নীতি কি ছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেই কথায় বলতেন তারা যেটা বুঝে যেতেন সে অনুযায়ী আমল করতেন আজও কোনো মানুষ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিসগুলি আল্লাহবুলা আলমিনের বাণীর কোরআন পাঠ করবে যদি সে আরবি থেকে সরাসরি ভালো না বুঝতে পারলো অনুবাদ হিসাবে যেটা বুঝতে পারবে সেই হেসিয়ার হিসাবে সে চলবে সেটাই মানবে এটাই হচ্ছে কিন্তু আসল পদ্ধতি আর এখানে যেগুলা স্পষ্ট জিনিস সেগুলো আসলেই কোন পণ্ডিতের দরকার নয় একজন ছাত্র তখনই তার মাস্টারের প্রয়োজন হয় বা মাস্টারার কাছে বুঝতে যাবে যখন সে কোন জিনিস করবে সেই জিনিসটা নিজেই মানবে নিজেই হবে এটাই দুনিয়ার নিয়ম যখন পারবে না তখন তার শিক্ষকের কাছে যাবে ঠিক তেমনই পড়াণ সুন্নত মানুষ বুঝবে আল্লাহ রাব্বুল আলমিন তাকে যতখানি জ্ঞান দিয়েছে ওই হিসাবে সে বুঝবে আর যদি তাহলে তখন সুবাহারা বেলা দিন পড়ো আচ্ছা বলেন তো এই জিনিসটা কি বোঝা গেল না যদি কেউ বলে যে আমি বুঝতে পারি না আমার ইমামের দরকার আছে তাহলে বলবো এটা একটা অবাস্তব জিনিস সবাস্তব কথা বলছে পৃথিবীর সমস্ত মানুষেরই এ কথা বলে যখন তুমি রুকুতে যাবে সুবাহারিম করো বা আল্লাহ রসুল পড়তেন তার মানে আমাকে বলে না আমি বুঝি না তাহলে সে একটা অন্ধর উপ না এই কথা কিন্তু আল্লাহ এমনও কিছু কথা আছে কোরআন এবং শূন্যতে এমনও কিছু বাণী আছে যেটা চট করে মানুষের মাথায় আসে না ওই সময় অবশ্যই আমাদের সালাহ সালাহিনের পথ অনুসরণ করতে হবে যেমন हादी आलम आला जो दासी तर मनिप के जन्म दिवस तक क्या निकटे आसन् तो वक््य चटकर मानुष्ठा বাইর এর ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের মাথায় স্পষ্ট নয় এরকম সময় অবশ্যই ইমামগণ এবং ইসলামী পণ্ডিতগণের ব্যাখ্যা নিতে হবে কিন্তু সমস্যা হলো যদি বলা হয় যে না একজন পণ্ডিতেরই ব্যাখ্যা নিতে হবে তাহলে সমস্যা আহ নীতি যে ইসলামের যতগুলো পণ্ডিত ছিলেন এবং আছেন যারা আমাদের সালাফে সালেহীন অতীত হয়ে গেছেন এরকম প্রত্যেক পণ্ডিত এবং মনীষীর ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন এবং শূন্যতের যত কাছাকাছি হবে সেটাই প্রাধান্য পাবে কিন্তু আমি চোখ বুঝে বলে দিব যে না অমুক এম আবার হবে আর কারো নেওয়া যাবে না কারো আর কোথায় ফতুয়া দেওয়া দেওয়া যাবে না এরকম আহলে হাতে নিয়ম নয় নিতে নয় এরকম করার কারণে গবেষণার দ্বার বন্ধ হয় নিতে পারে না কারণ সে বাইন্ড তাকে বেঁধে দেওয়া হয়েছে যে সে তার ইমামেরই কথা নিবে অন্যের নিবে না এরকম আরো বড় সমস্যা হয় এই যদি অন্যের কথা হকও হয় সত্য হয় তার ভেঙ্গে এবং তার কথাগুলির মানে এবং ব্যাখ্যা উল্টাপাল্টা করে নিজের ইমাম এবং নিজের ইমামের মতকে সিধা করার জন্য যথেষ্ট চেষ্টা করা হয় আমরা ছিটাই দেখেছি যে আজ যখন কোন স্পষ্ট হাদিস আসে কিন্তু ইমাম সাহেবের যদি ফতুয়া বিপরীত থাকে তাহলে তারা হাদিসগুলোরও উল্টাপাল্টা ব্যাখ্যা দিতে লাগেন এবং সেগুলোরও তাবিল করে নিজের ইমামের কথাটাই এবং মতটাকেই বড় করে দেন সরাসরি হাদিসের সে বাক্যকে অনুসরণ করেন না দুই হাত উঠাতেন আওয়ালদের একটা বিশেষ আমল কিন্তু শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যতগুলো হাদিসের গ্রন্থ আছে প্রায় সমস্ত হাদিসে বোখারি মুসলিম তিরমিজা আবুদ নেমাজা কুটুমে সব জায়গায় আছে অথচ সাহাবাইক র আল্লা রসুল্লাহাল্লামের পরেও এই আমল করতেই ছিলেন এবং আবু হানিফা রহমতুল্লাহ আল্লের এরকম যারা অন্ধন অন্ধানুসন করেন তকলিদ করেন তাদের একটা বড় সমস্যা হলো এই যে হাদিস গুলির অপব্যাক্ষা করা বা স্পষ্ট হাদিসগুলিকে না মানা একটি উদাহরণ পেশ করলাম আল্লাহ রসুল এক তিন রাখাতের বেশিও করা যাবে না কমও করা যাবে না সেই জন্য এক পাঁচ এবং এর অধিক যেগুলো বেতরের হাদিস এসছে সমস্ত হাদিসের তারাই তাবিল করেন অপব্যাখা করেন এবং মানেন না বন্ধুগণ আলুল হাদিস একটি এমন দল বা নম্বর সত্তর বৈরুতে ছাপা হয়েছে সেখানে বলা হচ্ছে এবং তাবেইন থেকে পৌন পৌনিক ভাবে প্রমাণিত হয়েছে যে তারা সেটার উপর আমল করতেন তার উপর কোন শর্ত অর্পিত করা ছাড়াই এটা হলো হাদিসের নিয়ম যখন তাদের কাছে কোন দলিল কোন হাদিস আসে তখন তারা কোন ইমামের মতকে কোন ইমামের সত্যকে কোনো মাঝাবের সত্যকে অগ্রাধিকার না দিয়ে সরাসরি সেই হাদিসের উপর আমল করার চেষ্টা করেন বা করে থাকেন বন্ধুগণ আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে একজন মানুষ কোন এই কারণে সেই আমলটি করছে যেটা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিসে এসেছে সেই কারণে সে এই আমলটি করছে এই কাজটি বেশি ভালো না কোনো মানুষ এই কারণে কোন একটি আমল করছে যে তার ইমাম সেটা বলে গেছেন যেটা আল্লাহ রসুল নন সেটা সাহাবিও নন এমন কি এমনকি নন এরকম এক লোক বলে গেছেন তাই আমি সেটা আমল করছি এই জিনিসটা বেশি ভালো না নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম করে গেছেন বলে তারা এটা করছে সেটা বেশি ভালো সেই জন্য উচিত হবে যে প্রত্যেক মানুষ উন্মুক্তভাবে কিতাব এবং সুন্নাতের অনুসারী হবে কিতাব এবং সুনতের কোন ব্যবশলেষণ সরাসরি বুঝে না আসলে মুজাহিদ ওলামায়াম যারা আমাদের সালাফে সালাফেসাল তাদের মত এবং পথকে অনুসরণ করবে এই অনুযায়ী জীবন যাপন করতে হবে এভাবে জীবনযাপন হয়েছিল আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লামের কথাগুলিকে সাহাবাহকরাম এইভাবে বুঝেছিলেন তাদের কথাগুলিকে তাবে নামরাও এভাবেই নিয়েছিলেন তারা কেউ বলেননি যে আমাদেরকে আমাদের চার খলিফার মধ্যে কারো একজন নিতে হবে বা আরো কারো নিতে হবে কিন্তু দুর্ভাগ্যবশত পরের যুগে এরকম কিছু মত পথ আর কিছু হওয়ার কারণে মানুষেরা বিশেষ বিশেষ কোন ইমাম আমের অনুসরণ তাদের পদাঙ্ক পুরোপুরি অনুসরণ করার কারণে এবং আফসোসও হয় না কিন্তু আহ হাদিস এরকম নয় তারা চায় জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং সুননত চূড়ান্ত হিসাবে মেনে নেওয়া বিনা শর্তে যখনই হাদিস আসবে তখনই তার উপর আমল করা এটাই হচ্ছে আহলুল হাদিস এবং হানাফিদের মধ্যে বিশেষ একটি মৌলিক পার্থক্য যদিও আরো অনেক পার্থক্য আছে এই মৌলিক পার্থক্যের কারণে তাদের ফতুয়া এবং গবেষণায় পার্থক্য থাকে। হানাফি মাঝহের যখন কোনো ফতুয়া হয় তখন সেটা তাদের মাঝহাবে যেটা আছে এমাম আবু হানিফা এবং তার সাগিদগণ যেই ফতুয়া দিয়েছেন সেটাই তারা দিবেন কশিন কালও সেখান থেকে অন্যদিকে ফিরে যাবেন না কিন্তু আহলুল হাদিস যে কোনো ফতুয়ার সময় কোরআন এবং সুনত সালাফে সালাহের নীতি সাহাবাই গ্রামের আমল এ সমস্ত কিছুকে দলিল হিসাবে পেশ করে সে একটি সিদ্ধান্ত এবং তার উপর আমল করেন আল্লাহ রাবুল আলমেনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথ দেখান এবং সঠিক নীতির উপর প্রতিষ্ঠিত থাকার প্রফি দান করেন যে সমস্ত নীতি এবং পথ আমাদের সাহাবাই গ্রামের ছিল তা গ্রামের ছিল এমনকি স্বয়ং আইমাদের ছিল সেই সমস্ত নীতির উপর যেন আল্লাহুল আলমিন আমাদেরকে টিকিয়ে রাখেন আমিন ওমা আলাইন আল্লাহাল সালাম আলাইকুম ওরমতুল্লাহ